রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সার আর্থ কনেন ডোয়েলের লেখা শোলক হোমসেঞ্চার দ্য ম্যান উইথ দ্য আর্থ ডয়েল। জন্ম আঠেরোশো সালের বাইশে মে এডিনবার স্কটল্যান্ডে ছাত্রজীবন কেটেছে ইংল্যান্ড ও অস্ট্রিয়ায় লেখাপড়া করতে করতে সাহিত্য চর্চা শুরু তার সৃষ্ঠ শলক হোমস বিশ্বসাহিত্যে অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র প্রখর অবজারভেশন স্কিলস ও ক্ষুড়ধার বুদ্ধি হোমস এর এই দুই প্রধান অস্ত্র রহস্যের জ্বর ছাড়ানোয় তার অনায়াস দক্ষতা তারই ভাষায় বলতে গেলে এলিমেন্টারি বাইডে ওয়াটসেন ভাবলে অবাক হতে হয় যে হোমসের গল্পের জন্য সার আর্থার কননডয়েলের বিশ্বজোড়া খ্যাতি সেই হোমসের গল্পের পাবলিশার পেতে তাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল যদিও আঠারোশো সালে বিটেন্স ক্রিসমাস অ্যানুয়ালের হোমসের গল্প আর স্টাডি ইন স্কারট প্রকাশিত হওয়ার পর সার আর্থার কনন ডয়েল রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন हमारे आजकल गल्प द मैन उइथ द टुईस्टेड लिप प्रथम प्रकाशित है स्ट्रांड मैगजिने अठारोशो एकानब्बे साले डिसेम्बर मासे ये गल्पटर अनुबाद और रेडियो रूपान्तर कर दीप प्रधान चरित्रे शेलक होमस और डर व्ट्सन गल्पाठीप शेलक होम्सर भूमिकाय मिर गल्पर सूत्रधार अमी इंद्राणी शुरू हान उ टुस्टेड लिप আঠেরোশো সালে চমস ডিকুয়েন্সির কনফেশন অফ এন ইংলিশ ওপিএম ইটা প্রকাশিত হয় এবং তার ফলে ইংল্যান্ডের প্রায় একটি গোটা প্রজন্মের প্রভূত ক্ষতি হয় ডিকুয়েন্সি আফিমের ঘোরে যেমন অদ্ভুত স্বপ্ন দেখতেন তেমনই স্বপ্ন দেখা লোভে একের পর এক কম বয়সী ছেলেরা আফিম ধরে তাতে কে কীরকম স্বপ্ন দেখেছিল তা বলতে পারব না কিন্তু সকলেই বুঝেছিল যে এই নেশা ধরা যত সহজ ছাড়া তার থেকে আরো অনেক গুণ বেশি শক্ত সেই সব হতভাগ্য যুবকের মধ্যেই আমার বন্ধু ইসা উইটনি ইসা আফিমের নেশা শুরু করেছিল কলেজে থাকতে এবং এই নেশা ধীরে ধীরে তার দাম্পত্য ও সামাজিক জীবন পুরোপুরিভাবে তচ নচ করে দেয় জুন মাসের একটি রাত সবে খাওয়া সেরে উঠে শুতে যাব ভাবছি এমন সময়। বেল বেজে উঠল আমার স্ত্রী ম্যারি বিরক্ত হলেন উহ বাবা এত রাতে পেশেন্ট মানুষের কি কোন সময় জ্ঞান নেই না কি কিন্তু আমাদের হাউস কিপারের সঙ্গে যিনি বেল বাজিয়েছেন তাঁর কথোপকথনের অস্পষ্ট কিছু টুকরো শুনেই আমি আন্দাজ করলাম যে যিনি এসেছেন তিনি সাধারণ পেশেন্ট নন চিড়ি দিয়ে উঠে এসে ঝড়ের মতো আমাদের ঘরে প্রবেশ করলেন দুদিন হলো বাড়ি ফেরেনি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ভেতরে এসো তুমি বসো আগে একটু জল খাও তো এবার বলো কি হয়েছে কেট যা বললো তা আমার কাছে নতুন কিছু নয় ईसा प्राय रोज ही इस्ट लंडन एक ठेकेत सारा दिन से नेशा टालमाटाल अवस्था फिरत सन्धे बकाले और फिर अफिमे ठेक के जेहतु को मतद जैगा चलेनाटर आशंका तर स्वमी निश्चय अनिष्ट हो मेरी केट के सामलाते घोड़ार गाड़ी नहीं चल रहा ইস্ট লন্ডনের সেই আফিম এ ঠেকের উদ্দেশ্যে খুঁজে পেতে আমার একটি সিঁড়ি উঠে গেছে দোতলায় আফিম খোরদের পায়ের ঘসা লেগে লেগে গেছে সিঁড়ির প্রত্যেকটা ধাপ সিঁড়ি ওপরে উঠে निकष कलो गहबर मत एक घर चोरी निर्लज भाव नेशारत्समर्पण रही कैक डॉफिखर कार हाथ अथवा पा खाटिया झूले पड़े नेशार घरे क्यों क्यों खोजे घर आविर्भव थको खेते आसनी बंधुटनी रही खोजे तर नाम उच्चारण कर ঘরের একটি কোন থেকে আমি ঈশার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম ওয়াটসেন তুই এখানে তোকে খুঁজতেই এসেছি তুই দুদিন বাড়ি ফিরিস নি তোর বউয়ের দুশ্চিন্তায় এবার শরীর খারাপ হয়ে যাবে দুদিন বাড়ি আজ কি বার শুক্রবার তাই কিন্তু আমি তো বুধবার বুঝেছি অনেক হয়েছে এবার ওঠ ওঠ উঠবো আমার হাতটা একটু আসলে আমি ঠিক ঈশাকে ধরে আমি খাটিয়ার সারের মাঝখান দিয়ে বার করে নিয়ে যাচ্ছি আফিমের গন্ধে আমার প্রাণ অষ্টাগত এমন সময় এক খাটিয়া থেকে এক আফিংখর বলে উঠল দুপা এগিয়ে গিয়ে পেছনে তাকাও কি বললো কথাটা এখন নয় দুপায়ে গিয়ে যাও যাও যাও তারপর পেছনে তাকাও তোমার ভালোর জন্যই বলছি এমন ভয়ঙ্কর সে গলার আওয়াজ যে আমি আদে সামান্য করার কথা ভাবতেই পারলাম না দুপায়ে গিয়ে গেলাম তারপর পেছনে ফিরে দেখি দিক থেকে গলার আওয়াজটা শুনেছিলাম সেদিকে একটি খাটিয়ার উপর বসে শালক আরে আস্তে আস্তে আস্তে তুমি তো সবার নেশা ছুটিয়ে দেবে কিন্তু তুমি তুমি এখানে কী করছ তুমি কি এবার কোকেনের সঙ্গে সঙ্গে আফিমের নেশাও ধরেছি না না না না সব বলছি কিন্তু তোমার ওই বন্ধুটিকে আগে বিদায় করো তোমার ক্যারেজ বাইরে অপেক্ষা করছে তো কোচওয়ানকে ঠিকানা দিয়ে এঁকে তুলে দিয়ে এসো ভয় নেই। ও যে পরিমাণ নেশা করেছে চলন্ত ক্যারেজ থেকে নেমে পালাতে পারবে না শলকের অনুরোধ অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব ইসাকে ক্যারেজে তুলে কোচওয়ানের টাকা মিটিয়ে দেখি সিঁড়ি দিয়ে নেমে এসেছে শলক এবার কিন্তু সে আবার ছদ্মবেশে তাকে দেখে বলা শক্ত যে এই কুঁজো চিমড়ে বুড়ো উচ্চতা আসলে ছ বেশি চুপচাপ হেঁটে চললাম আমরা দুজনে আমাদের কথা শুরু হল আপসমন্ডম লেন থেকে বেরিয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর চলক শরীরটাকে সোজা করে নিয়ে নিজের পর চুলা নকল দাঁড়িয়ে অবাক হয়েছি আরে আমি তো গেছিলাম আমার বন্ধুর খোঁজে রামী শত্রুর শত্রু ইয়াস বলি আমি একটি অদ্ভুত তদন্তের মধ্যে রয়েছে। আর ওই আফিমের ঠেকে কিছু সন্দেহভাজন ব্যক্তির যাতায়াত আছে তারা যদি নেশার ঘরে কিছু বেভাস বলে ফেলে সেটাই শোনার জন্য আমি ওখানে মরার মতো পড়েছিলাম ওখানে যদি আমায় কেউ চিনতে পারতো তাহলে বেশ সমস্যা হতো ওই ঘরটার পেছনে একটা গোপন দরজা আছে যেটা নদীর দিকে খোলে সেই দরজা দিয়ে যে কি আসে যায় তা আমি খুব ভালোভাবেই জেনে গেছি লাশ লাশ ওয়াটসন ওই ভয়ঙ্কর ঘরে যে কটা খুন হয়েছে তার কোনো হিসেব নেই আর আমার ক্লায়েন্ট নেভেলসেন্ট ক্লেয়ারও ওই ঘরেই ঢুকেছিলেন কিন্তু বেরোনি সেই কারণে আমার তদন্ত থাকার কথা এই বলে ঠোঁটের ফাঁকে আঙুল দিয়ে জোরে একটা শীষ দিল আমরা যে গলিতে ছিলাম তার অপর প্রান্ত থেকে এলো একটি পালটা শীষ এবং তারপর কুয়াশা ঢাকা অন্ধকার গলি থেকে বেরিয়ে এলো একটি ঘোড়ার গাড়ি তাহলে বলো আমার সঙ্গে যাবে কি যদি তোমার কোনো কাজে আসতে পারি চলো তাহলে সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকলে ভালোই হয় আর তাছাড়া তুমি তো আমার ট্রনিকলা এসব নোট করে রাখতে হবে তো আমার জীবনীর জন্য চলো সিরাজে আমার ঘরটায় ডাবল বেড আছে সিরাজ নেভেল সেন্ট ক্লিয়ারের বাড়ি তদন্ত চলাকালীন আমি ওখানেই থাকছি ও তো সে বাড়ি কোথায় ক্যান্ট সাত মাইল দূরে কিন্তু আমি তো কে সম্বন্ধে কিছুই জানি না সাত মাইলের দূরত্ব অনেক সময় গাড়ির কোচওয়ানের হাতে মোটা বকশিস গুজে দিয়ে হোমস তাকে বলল জন আজ আর লাগছে না তুমি বাড়ি যাও কাল সকাল এগারোটা নাগাদ তোমার খোঁজ করো হুম এই বলে সে অল লাগাম নিজের হাতে তুলে নিয়ে দিল এক ঝাঁকুনি আর আমরা এগিয়ে চললাম রাতের অন্ধকারে আমাদের ক্যারেজ লন্ডনের পরিচিত ওলি গলি রাস্তা ছেড়ে এগিয়ে চলল মফস্বলের দিকে চারপাশের দৃশ্য পাল্টাতে শুরু করল। দুপাশের আলো ধীরে ধীরে কমে এল টিম করতে লাগল তারা শেয়ালক একটি কথাও না বলে গভীর চিন্তায় ডুবে ঘোড়ার লাগাম হাতে ধরে বসে রইল বেশ কয়েক মাইল এইভাবেই চলার পর আমার দিকে তাকালো সরি বলছেন তোমার সব ঘটনা বলবো বলে এতক্ষণ অপেক্ষা করান কিনারা করতে পারছি না তাহলে গোড়া থেকে শুরু করো আঠারোশো সালের মে মাসে ক্যান্টে নেভেল সেন্ট ক্লেন ভদ্রলোকের আবির্ভাব হয় ভদ্রলোক বিত্তবান বেশ বড় একটা বাগান বাড়ি কিনলেন ক্যান্টের লি অঞ্চলে বছর তিন পরে স্থানীয় এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করলেন এক সন্তানও হলো ছেলে আশ্চর্য ব্যাপারটা হলো নেভেল সেন্ট ক্লেয়ার বিত্তবান হওয়া সত্ত্বেও তার পেশা যে ঠিক কি তা কেউ জানে না অনেকে আন্দাজ করেন যে ট্রেডিং কিন্তু সোম থেকে শুক্র করেন সকালে ট্রেনে যান ট্রেনে ফেরেন সেন্ট ক্লেয়ারের এখন বয়স এবং ছেলেবাস মানে একেবারেই ভালো মানুষ ভদ্রলোক এক্সাক্টলি কিন্তু এবার গত সোমবারের ঘটনায় আসি গত সোমবার মিস্টার সেন্ট ক্লে একটু বেশি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে ছেলেকে বলেন যে লন্ডন থেকে তার জন্য একটি খেলনা নিয়ে আসবেন বিল্ডিং ব্লকস উনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওনার স্ত্রী কাছে একটি টেলিগ্রাম আসে যাতে লেখা যে উনি যে পার্সেলটির জন্য বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন সেটা ওনার জন্য অ্যাভেডিন শিপিং কোম্পানির অফিসে রাখা রয়েছে উনি যেন এসে নিয়ে যান তুমি তো লন্ডন মোটামুটি চেনো অ্যাভেডিন শিপিং কোম্পানির অফিসটা কোথায় বলো দেখি ফ্রেজনো স্ট্রিট কি এক্স্যাক্টলি लंडन अभिमुखे कलेेक्ट कर फ्रेसनो स्ट्रीटेशन ढुकल पैंतूर बुझते हम्म এবার মনে করে দেখো গত সোমবার বেশ গরম ছিল ক্লাসি খুঁজছিলেন আপোসেন তো তিনি তো এদিক ওদিক ট্যাক্সির খোঁজে হঠাৎ করেই একটি চিৎকার শুনে উনি ওপরে তাকান এবং দেখেন একটি খোলা জানলায় তার স্বামীর মুখ মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট হাত নেড়ে ওনাকে কি যেন বোঝানোর চেষ্টা করছেন এক মুহূর্ত পরেই নেভেল সেন্ট ক্লেয়ারের মুখ জানলা থেকে উঠা হয়ে গেল যেন কেউ তাকে ভেতরের দিকে টেনে নিয়েছে ওইটুকু করেন তাঁর স্বামীর পরনে যে কালো কোটটি সেটা সেদিনে পরে বেরিয়েছিলেন লি থেকে কিন্তু গলায় টাই অথবা কলা দুটোর কোনোটাই নেই তারপর ওয়েল ন্যাচুরালি মিসেস সেন্ট ক্লেয়ার ভেতরে ঢোকেন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করেন সেই সিঁড়ি যেটা দিয়ে তুমি আজকে ভেতরে ঢুকেছিলে আটকায় কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না মিসেস সেন্টলে আর কোনো উপায় না দেখে রাস্তার মোড়ে দাঁড়ানো পুলিশ কনস্টেবলকে ডাকেন দুজনে মিলে একসঙ্গে ঢুকে ওই আফিমের ঠেকে সিঁড়ি দিয়ে ঢুকেই যে ঘর তার পাশের ঘরে কিন্তু দুজনে ভেতরে ঢুকে দেখেন ঘরে একজন বিভৎস দেখতে ছাড়া আর আর কেউ নেই। সেই মালিক একজনই বক্তব্য ঘরে আর কেউ ছিল না কিন্তু তারপর ঘরের তল্লাশি নিতে গিয়ে পুলিশ একটি বাক্স খুঁজে পায় বাক্স খুলতে ভেতর থেকে বেরোয় বিল্ডিং ব্লকস ঠিক যেমন মিস্টার সেন্ট ক্লেয়ার ছেলের জন্য নিয়ে আসবেন বলেছিলেন ঘরের পেছনে জানলায় কয়েক ফোঁটা রক্ত পাওয়া যায় আর ঘরের একটি কোণে সেন্ট ক্লিয়ারের সমস্ত জামা কাপড় পাওয়া যায় সমস্ত কোট ছাড়া। এবার আসা যাক ওই প্রসঙ্গে। ভিকির আমি চিনি ওর নাম হিউ বুন বিভৎস চেহারা মুখে একটা লম্বা কাঁটা দাগ কপাল থেকে ঠোঁট পর্যন্ত সেই কাটাটা জোড়া লেগেছিল এমন ভাবে যে তার ফলে ওর ঠোঁটের একটা অংশ বাইরের দিকে বেরিয়ে থাকে কাছেডনি স্ট্রিটে বাঁদিকে দেয়ালে একটা ফোকর আছে খেয়াল করেছো নিশ্চয় সেখানেই বসে ও করে একে ওরকম ভয়ঙ্কর মুখ তার উপর টকে কমলা রঙের চুল ওই রাস্তা দিয়ে গেলে ওই ভিকেরই তোমার চোখে পড়তে বাধ্য নোংরা একটা টুপি নিজের পাশে ফুটপাতে রেখে দেয় এবং লোকে তারই মধ্যে খুচরো পয়সা ফেলে ও রাতে থাকে ওই আফিমের থেকে লোকটা পঙ্গু খুঁড়িয়ে হাঁটে যতদূর বোঝা যাচ্ছে ওই ভিকিরি শেষ মিস্টার সেন্ট ক্লেয়ারকে দেখে এবং পুলিশের সন্দেহ ও তার অন্তর্ধানের জন্য দায়ী কিন্তু সে তো পঙ্গু একটা জোয়ান লোক গায়ের জোর কিছু কম নয় যাদের একটা অঙ্গে জোর কম থাকে তাদের অনেক সময় অন্য অঙ্গে জোর অনেক বেশি হয় তাই নয় কি বেশ আগে বলো বেচারি মিস্টেয়ার তো জানলায় রক্ত দেখি অজ্ঞান হয়ে যান पुलिस <laughs> के बाड़ी पोछ दे आशपाशे शुरू है तीन पे नदी खून देह नदी पुलिस नदी तक जलगम नार भर्ती कदा से पुलिस की खुजे पाये जावल लाश से डाकते ही हतोना পুলিশের সন্দেহ যে কোটটা ওখানেই কাদায় ছিল। ওই খুচরো পয়সার ওজনের জন্য বডিটা হয়তো নদীর জলে ভেসে গেছে কিন্তু বাড়ির ভেতরে অন্য সব জামা কাপড় আর লাশের গায়ে শুধু কোট ভালো প্রশ্ন করেছো একটা আছে আমার। বুন সেন্ট খুন করেছিল ওই ঘরের ভেতরেই এবং তারপর তার জামা কাপড় খুলে সেগুলো নিজেই রেখে দেওয়ার দাল করছিল এমন সময় হল্লা হয় পুলিশ আসছে বুঝতে পেরে বুন ডিসাইড করে যে লাশ সে নদীর মধ্যে ফেলে দেবে তার সঙ্গে জামা কাপড় ফেলতে গিয়ে তার খেয়াল হয় যে লাশ জলে ডুবে গেলেও কোট জলে ভাসবে তাই সে ভে করে পাওয়া পয়সা ওই কোটের পকেটে ঢুকিয়ে সেটা ফেলে একভাবে সে হয়তো হয়তো অন্য সুযোগ মোটামুটি একভাবেই মনে হচ্ছে হ্যাঁ আপাতত এর বেশি কিছু বলার নেই আনফর্চুনেটলি মাইডিয়া ওয়াটসন বোন যে ভিককে করে সেটা সবাই জানে থ্রেড নিডল স্ট্রিটে ওকে অনেকেই অনেক বছর ধরে দেখছেন কিন্তু ওর কোন পুলিশ রেকর্ড নেই এর থেকে বেশি আমরা কিছুই জানি না নেভেল সেন্ট ক্লে ওই আফিমের আড্ডায় কি করছিলেন তা কি হয়েছে এখন তিনি কোথায় পুরোটাই রহস্য আমার মনে পড়ছে না ওয়াটসন শেষ কবে এমন একটা কেস আমি পেয়েছি যেটা এত জলের মতো সোজা কিন্তু সলভ করতে গেলে এমন ঘাম ছুটে যায় শর্লকের গল্প শুনতে শুনতে অন্ধকারেও বুঝতে পারছিলাম যে আমরা কোনো বড় শহরের মধ্যে দিয়ে চলেছি গাড়ি দুদিকে অন্ধকার আর কুয়াশার মধ্যে মাথা উঁচিয়ে বড় বড় বাড়ি ছায়া সেই শহরের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছলাম আমরা যখন সালকের কথা শেষ হলো আমরা ক্যান্টের শহরতলিতে বসছেন কথা বলতে বলতে আমরা তিনটে কাউন্টি পেরিয়ে গেছি সামনে পাইন গাছগুলোর মধ্যে দিয়ে আলোটা দেখতে পাচ্ছ ওই যে ওই দেখো ওটাই হল সিরাস এবং ওই আলো জ্বালিয়ে যে মহিলা বসে রয়েছেন তিনি এতক্ষণে নিশ্চয় ঘোড়ার খুরের শব্দ শুনতে পেয়ে গিয়েছেন খুবই খারাপ লাগছে যে ওনাকে দেওয়ার মতো কোনো ভালো খবর আমার কাছে নেই কিন্তু এই তদন্তটা বেকার স্ট্রিট থেকে চালানো যেত না এই কথাটা বলি সালভ ঘোড়ার লাগামে দিল একটান আমাদের ক্যারেজ এসে থামলো একটি বড় বাগানের সাপে বাগানের শেষ প্রান্তে একটি সুন্দর ভিলা স্টেবল বয়ে এসে আমাদের ঘোড়া সামলালো। গাড়ি থেকে নেমে আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছি এমন সময় বাড়ির দরজা খুলে গেল দরজায় এসে দাঁড়ালেন এক মহিলা গায়ে পাতলা মাসলেনের হাউস কোট একটি হাত দরজায় একটি হাত উদ্গ্রীবভাবে সামনের দিকে এগোনো শরীর অল্প সামনের দিকে ঝোঁকা নিশ্চয়ই মিসেস সেনক্লেয়ার কিছু জানা গেল মিস্টার হোমস সালক শুধুই মাথা নাড়ল মিসেস সেনক্লেয়ারের শরীর যেন খানিকটা নুয়ে পড়ল কোনো ভালো খবর নেই না খারাপ খবরও নেই না তাও ভালো ভেতরে আসুন খুব ক্লান্ত নিশ্চয় আপনি মিসেস সেনক্লেয়ার এনি আমার বন্ধু এবং সহকারী ডক্টর কেসে আমার সাহায্য করেছেন তাই ভাবলাম ওনাকেও সঙ্গে আপনাদের জন্য যথাসাধ্য ব্যবস্থা করেছি কিছু ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন বুঝতেই তো পারছেন আমার অবস্থা আমি আকালে সৈনিক ছিলাম মিসেস সিনক্লেয়ার প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুঝে আমি অভ্যস্ত নাও হয় তাহলে ঢুকলাম একটা প্রশ্ন করতে চাই এবং আমি তার একটা স্পষ্ট উত্তর চাই কি প্রশ্ন ম্যাডাম আগে কথা দিন যে আপনি স্পষ্ট উত্তর দেবেন প্রশ্ন এড়িয়ে যাবেন না বেশ আমার মানসিক অবস্থা নিয়ে চিন্তা করবেন না প্লিজ প্লিজ আমার সত্যি কথাটা বলবেন আমি জানি আপনারা অকাট্য প্রমাণ ছাড়া কিছুই বলেন না কিন্তু তাও আমি জানতে চাই হোমস আপনি আপনি কি এখনো বিশ্বাস করেন যে আমার স্বামী বেঁচে আছেন শালককে এই প্রথম আমি অস্বস্তিতে পড়তে দেখলাম आमार तो देखे। बोले आपनी तो मिस्टर मारा गोमवार कि आज के चिठी पाठाल चिठी चेयर थे तड़क कर लाफिए उठल बंधु छे आलो नीचे रेखे खूब मन दिए निरीक्षण कर लाम ठिकानाटार दिखे बस किलो खूब अनि हाथ लेखा এটা নিশ্চয় আপনার সেটা কি করে বুঝছেন কালির রং থেকে দেখুন নামটা লেখার পরে লেখক উঠে গেছিল তার ফলে কালীটা শুকিয়েছে তাই তার রং গাঢ় কালো কিন্তু বাকি ঠিকানাটা লেখার পরে সেটা শুকোনোর জন্য ব্লটিং পেপার ব্যবহার করা হয়েছে কাজে ঠিকানার কালিটা একটু ফিকে জানা থাকলে সে নাম ঠিকানা একসঙ্গে লিখে পুরোটাতেই ব্লটিং করত। খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু এই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবার খামের ভেতরে এর ভেতরে চিঠি ছাড়াও একটা কিছু ছিল হ্যাঁ আমার আর আংটি নিশ্চিত লিখতেন এমনিতে ওনার হাতের লেখা এরকম নয় কিন্তু এটা যে ওনারই লেখা তানি আমার কোনো সন্দেহ নেই কি লিখছেন দেখা যাক ভয় পেও না সব ঠিক হয়ে যাবে একটা মারাত্মক ভুল হয়েছে আমার এবং সেটা ঠিক করতে একটু সময় লাগবে অপেক্ষা করো আমি শিগগিরি ফিরে আসবো হুম হুম হুম পোস্ট করা হয়েছে আজকে গ্রেভ স্যান্ট থেকে যে চিঠিটা পোস্ট করেছে তার বুড়ো আঙুলের নোংরা লেগেছিল আর সে তামাকছি বয়ে হুম এই সুকে দেখো বচ্ছেন আঠার জায়গাটা যেটা জীব দিয়ে চেটে এখনো তামাকের গন্ধ স্পষ্ট আ এটা আপনার স্বামীর হাতের লেখা আপনি একদম আমার মনে কোন সন্দেহ নেই মিস্টার হোমস আসার আলো একটা দেখা গেছে কিন্তু আপনার স্বামী এখনো পুরোপুরি নিরাপদ নন কিন্তু বেঁচে তো আছেন হ্যাঁ যদি মেনেও নি চিঠিটা সোমবার পোস্ট করা আর কয়েক ঘন্টায় সূর্য উঠলে শনিবার এর মধ্যে অনেক কিছুই হয়ে থাকতে পারে কিন্তু আমার মন বলছে বাড়ি থেকে বেরোনোর আগে আপনাকে কিছু বলে জানে না স্পন্ডম লেনে তাকে দেখে আপনি অবাক হয়েছিলেন খুবই আচ্ছা আপনি যে জানলায় তাকে দেখেছিলেন সেটা কি খোলা ছিল তাহলে উনি যে চেঁচিয়েছিলেন সেটা আপনাকে ডাকতে আপনার শুনিনি দেখে কি মনে হচ্ছিল যে উনি বিপদে আমার দিকে হাত নাড়ছিলেন আচ্ছা ধরুন যদি ওটা বিপদে চিৎকার না হয়ে অবাক হওয়ার চিৎকার হয় আপনাকে লাফিয়ে ঘরের ভেতরে চলে গিয়ে থাকতে পারেন জানলা দিয়ে কি আপনি ঘরের ভেতরে আর কাউকে দেখতে পান না কিন্তু কিন্তু ঘরের ভেতরে তো ওই ভিকা ছিল তা ছিল আপনি কারণ কারণ জামার ফাঁক দিয়ে দেখা লেন নিয়ে কোনো আলোচনা করেছেন না नेशार्ण बसा खाल दूजने खा शेष गुमर से ग ढु আমি বেশ ক্লান্তই ছিলাম কাজেই সঙ্গে সঙ্গেই কম্বল মুড়ি দিলাম কিন্তু হোমসের হাবভাব দেখেই আমি বুঝলাম যে ও রাত জাগবে নিজের কোট আর ওয়েস্ট খুলে রেখে সে একটি ড্রেসিং গাউন পরল তারপর কাউচের ওপর বিছানা থেকে কিছু তাকিয়া নিয়ে গিয়ে সাজাল তারপর নিজের পাইপ মুখে দিয়ে শরীরটা কাউচে এলিয়ে দিল ঘুমিয়ে পড়ার আগে আমি দেখলাম শলক এক দৃষ্টে তাকিয়াছে সিলিং এর দিকে তার পাইপ থেকে নির্গত হচ্ছে নীল ধোয়া। আর তার পাশেই এক স্তূপ তামাক হঠাৎ করে ঘুম ভাঙতে দেখি সকালের আলো আমার মুখের উপর এসে পড়েছে শলক তখনও একইভাবে সিলিং এর দিকেই তাকিয়ে রয়েছে তাছাড়া ঘরে আর মাত্র দুটো পরিবর্তন গোটা ঘর পাইপের ধোঁয়ায় ভর্তি এবং শালকের পাশেই রাখা তামাকের স্তূপটা উধাও ঘুম ভাঙলো বসুন বলো বেরোবে নাকি মর্নিং ড্রাইভে মর্নিং ড্রাইভ নিশ্চয়ই তাহলে চটপট তৈরি হয়ে নাও বাড়িতে এখনও কারোর ঘুম ভাঙিনি কিন্তু স্টেবল বয় কোথায় শোয়ে আমি কিন্তু জানি তুমি তৈরি হতে হতে আমি আমাদের ক্যারেজটা বার করিয়ে নিচ্ছি ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম কেন কারোর ঘুম ভাঙিনি সবে সকাল চারটে দশ বাথরুম থেকে তৈরি হয়ে বেরিয়ে দেখি হোমস আমার জন্য কাউচে বসে অপেক্ষা করছে গাড়ি রেডি করা হচ্ছে কিন্তু এত সকালে আমরা কোথায় চলেছি थरिम देखते चाहिए बाथरूम गाठी खुजे पाई बैगे रे चलो गए देखी तला चाबी दिए खोले क्या अति सन्दर्पणे আমরা দুজনে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে দেখলাম আমাদের ক্যারেজ প্রস্তুত আমি উঠে বসতেই হোমস মার্লো লাগামে এক টান। এবং আমাদের গাড়ি ছুটে চলল লন্ডনের দিকে সকালের ফাঁকা রাস্তা দিয়ে লন্ডন পৌঁছতে বেশি সময় লাগলো না আমরা যখন শহরে ঢুকলাম মানুষ তখন সবে চোখ মুচতে মুছতে বিছানা থেকে উঠছে ওয়াটার ব্রিজ পেরিয়ে আমরা ঢুকলাম বৌ স্ট্রিটে সামনে শৈলক ক্যারিজ থামালো। থানা শৈলক কে চিনতো কাজী কোনো সমস্যাই হল না দুজন জিজ্ঞেস করল ডিউটিতে কে আছে ইন্সপেক্টর ব্র্য বলতে বলতেই ব্রাড স্ট্রিট স্বয়ং থানা থেকে বেরিয়ে গুড মর্নিং ব্র্যাড স্ট্রিট শোন তোমার সঙ্গে আলোচনা আছে মোটা একটা খাতা দেওয়ালে টাঙানো টেলিফোন আমাদের বসতে ইশারা করে ব্র্যাডস্ট্রিট নিজে বসতে বসতে বললেন বলুন মিস্টার হোমস কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন তাই ভেবেছিলাম তা কি অবস্থা তার এমনি ঠিকই আছে হল্লা টলার কিছু করেনি কিন্তু বড্ড নোংরা নোংরা কোনো মতে হাতটা ধোয়ানো গেছে মুখ তো কিছুতেই ধোবে না কালি ঝুলি মাখা অবস্থাতেই ছেলে বসে আছে ওকে কোর্টে তুলতে পারলে জেল হলে তো জেলে ঢোকার সময় ওরাকে ধরে স্নান করিয়ে দেবে আপনি চলুন চলুন আমার সঙ্গে চলুন ব্যাগটা কি এখানে রেখে যাবেন না ওটা সঙ্গে নিয়ে যাই ব্র্যাড স্ট্রিটের পেছন পেছন আমরা থানার ভেতরে ঢুকলাম একটি ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আমাদের সামনে একটা লম্বা প্যাসেজ যা দুদিকে তাতেই চোখ রেখে ব্র্যাড স্ট্রিট ফিস ফিস করে বলল। এখনো ঘুমচ্ছে এবং তারপর আমি ফুটো দিয়ে ভেতরে উঁকি মারলাম সেলের ভেতরে যিনি তিনি যে ভয়ঙ্কর দর্শন তা নিয়ে কোনো দিমত থাকতেই পারে না মাথার চুল ক্যাটক্যাটে গায়ের জামা অকথ্য রকমের নোংরাও শৈলক যে বিভৎস কাটা দাগের বর্ণনা দিয়েছিল আগে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে নমুনা একখানা বলুন চান করার খুব দরকার আর সেই জন্যই আমি এটা সঙ্গে নিয়ে এসেছি এই বলে শালক তার ব্যাগ থেকে বার করলো একটি চান করার স্পঞ্জ আমি যদি ওকে একটু পরিষ্কার করে দিই তোমার আপত্তি আছে কি আপত্তির কোন কারণ তো আমি দেখছি না এবং নোংরা একজনকে এখানে রেখে আমার থানার শ্রীবৃদ্ধি তো কিছু হচ্ছে না তাহলে খুব সাবধানে দরজাটা খোলো দেখে যেন ওর ঘুম না ভাঙে আমরা তিনজনে খুব আস্তে আস্তে সেলে প্রবেশ করলাম হোমস তার স্পঞ্জটা সেলে রাখা খাওয়ার জলের জাগে একটু ভিজিয়ে নিল এবং তারপর ক্ষিপ্র হস্তে স্পঞ্জটা বুনের মুখের ওপর দু তিনবার রোবড়ে দিল এর ফল যেটা হল তার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না সবজির খোসা ছাড়ানোর মতো বোনের মুখের সব ময়লা স্পঞ্জের চাপে খসে পড়ল সেই বিভৎস কাটা দাগটাও হওয়া তারপর এক ঝটকায় শলক অরেঞ্জ পরচুলাটা খুলে বার করে দিল তার তলা থেকে লোকটির আসল কালো চুল সেলের বিছানায় হতভম্ব আমাদের দিকে তাকিয়ে যিনি বসে রয়েছে। आलाप केंट मिस्टर भद्रलोक यथम मुख खुलल अपराधे आटके रेखे जानते इंसपेक्टर আর দেখতেই পাচ্ছেন আমি খুনও হইনি কিডন্যাপ হইনি কাজেই আপনার আমায় আটকে রাখার কোনো অধিকার নেই খুন হননি কিডন্যাপ হননি কিন্তু খুব বড় একটা ভুল করেছেন মিস্টার সেন্ট ক্লিয়ার স্ত্রীকে আর একটু বিশ্বাস করলেই পারতেন आगे इंगित देखा स्त्री नये भाविल तक ताक देखो कि घटना सबाई जेने जा भगवान समाज मुख देख कि बसल हाथ रेखे आस्ते आस्ते बोर्टे <laughs> जाए कन्सपेक्टर ब्रैड स्ट्रीट के सब कथा खुले बोन बोध व्यवस्था करा जाबि ना गड़ा इन्सपेक्टर शुद्ध निजे सिनियर एक रिपोर्ट दिए देवेंपराध घटे God गड ब्लेस यू अपमान सह्य करारा जीवन जेले काटान अनेक भलो नेवल के देखे मन हिल हल्का बोध करते शुरू कर लीजिए जीवन कहनी बाबा छेस्टरफिल्डे स्कूल मास्टर छोट बल्ह लेखा पढ़ार संगे संगे नाटको शिखी ओई चेस्टरफिल्डे লেখা পড়া শেষ করে আমি লন্ডনে একটা খবরের কাগজে সাংবাদিক হিসেবে কাজ শুরু করি একদিন আমার এডিটার আমায় বলেন লন্ডনে ভিকিরিদের নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে আমি তাকে বলি যে আমি যদি লন্ডনের রাস্তায় ভিকিরি সেজে ঘুরে বেড়াই তাহলে রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করতে আমার আরও সুবিধে হবে মেকআপের কায়দা ছোটবেলাতেই শিখে গিয়েছিলাম এইভাবেই জন্ম নেয় বোন সেদিন সাত ঘন্টা আমি বুন সেজে রাস্তার ধারে বসে রইলাম আর দিনের শেষে দেখি আমার হাতে চলে এসেছে ২৬ শিলিং আর আট পেনি তার কয়েকদিন পর আমার এক বন্ধু পঁচিশ পাউন ধার করে আর ফেরত না দিয়ে কেটে পড়ে যেহেতু তার গ্যারান্টি ছিলাম আমি পাওনা তার রামায় ধরে আমি কি করব বুঝতে পারছিলাম না এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায় আমি পাওনাদারের কাছ থেকে দু সপ্তাহ সময় চেয়ে আমার অফিস থেকে ছুটি নিই আর বুন সেজে লন্ডনের রাস্তায় ভিক্ষা করতে নেমে পড়ি আপনি বিশ্বাস করবেন না দশ দিনে ২৫ পাউন্ড জোগাড় করে ফেলি আমি তারপর আর চাকরি কি করে করি ভিক্ষা করে রোজগার হপ্তায় বারো পাউন্ড আর মাইনে হপ্তায় দু পাউন্ড নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি পেশাদার ভিখিরি হয়ে যাই একমাত্র ওই আফিমের ঠেকের মালিক জানত আমার আসল পরিচয় গত সোমবার আমার কাজের শেষে আমি ওই ঠেকে জামা কাপড় পাল্টাচ্ছি এমন সময় জানলা দিয়ে দেখি আমার স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে সে সোজা আমার দিকে আছে। আমি ভয়ে চিৎকার করে নিজের মুখ ঢাকি তারপর দৌড় গিয়ে মালিককে বলি যে যাই হয়ে যাক সে যেন কাউকে ভেতরে ঢুকতে না দেয় সিঁড়িতে আমার স্ত্রীর গলার আওয়াজ শুনতে পাই এবং অন্য কোনো উপায় না দেখে আমি তখন আবার বুনের ছদ্মবেশ ধারণ করি কিন্তু তারপর আমার মনে হয় যদি ঘরটার তল্লাশি হয় তাহলে আমার জামা কাপড় খুঁজে পাওয়া যাবে আমার কোটের পকেটে তখন সেদিনের ভিক্ষার পয়সা সেটা আমি পেছনের জানলা দিয়ে নদী চলে ফেলে দিই জানলা খুলতে গিয়ে তাড়াহুড়ে একটা পেরে কে আমার হাতটা একটু কেটে যায় আমার অন্য জামা কাপড় আমি ফেলে দিতাম কিন্তু তার আগেই ঘরে পুলিশ ঢোকে পড়ে ছিল না বিশ্বাস করুন আমি নিজের পরিচয় গোপন রাখতে মড়িয়া হয়ে উঠেছিলাম পুলিশের লোক একটু অন্যমনস্ক ছিল যখন তখন আমি মালিককে আমার আংটিটা দিয়ে দিই মালিকের ওপর পুলিশ কড়া নজর রেখেছিল কয়েকদিন ওর পক্ষে পুলিশের চোখে ধুলো দিয়ে চিঠি পোস্ট করা সম্ভব ছিল না ও নিশ্চয়ই ওর কোনো এক আফিংকর খদ্দেরকে দিয়ে বলেছিল পোস্ট করাতে আর সে ভুলে গিয়েছিল আই এম ভেরি শিওর এটাই হয়েছে কিন্তু মিস্টার সেন্ট ক্লেয়ার লন্ডনে ভিকো আপনার কখনো পুলিশের সঙ্গে ঝামেলা হয়নি বহুবার কিন্তু আমার দিলাম আপনাকে কয়েকশিলিং ফাইন দিতে আমার কি এসে যায় কিন্তু মিস্টার সেন্ট ক্লেয়ার আপনি যদি চান যে আপনার ব্যাপারটা গোপন থাক তাহলে কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আর কোনোদিন এ জিনিস করবেন না আমি কথা দিচ্ছি ইন্সপেক্টর আর আর দিন নয় বোনের কাহিনী তার মানে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর করব না ইন দ্যাট কেস আপনার বিরুদ্ধে পুলিশ আর কোনো ব্যবস্থা নেবে না মিস্টার সেন্টলেন মিস্টার হোমস আপনি যে কেসটা কি করে সলভ করলেন সেটা জানতে খুব করছে শুনছিলেন্ট লিপ মূল রচনা সার আর্থার কনকম ভূমিকায় মির কেট উইটনির চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী মিস্টার নেভার সেন্ট ক্লেয়ারের ভূমিকায় সমক। মিসেস সেন্ট ক্লেয়ারের চরিত্রে অয়ন্তিকা মেরি ওয়াটসনের ভূমিকায় শ্রী ইসা উইটনির চরিত্রে সায়ক কনস্টেবলের ভূমিকায় রিচার্ড ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট অগ্নি গল্পের অনুবাদ রেডিও রূপান্তর গল্প পাঠ ডক্টর ওয়াটসনের ভূমিকায় এবং পর্ব পরিচালনায় দ্বীপ ইন্দ্রণী শেষ হল সার্স কন এর লেখা দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স